وَإِذَا سُئِلُوا عَنِ الْآيَاتِ يُعَذِّبُونَكُمْ وَإِنْ مَنَعُوهُ عَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ এবং এক সুরা যখন শেষ হয় অন্য সুরা যখন শুরু হয় এই দুটোর মধ্যে একটা থাকে কমপ্লিটলি আলাদা কোন নয় জোড়া লাগানো যায় জোড়া আছে এবং আপনাদের মনে আছে আমরা আলোচনা করেছি যে সুরার শেষে যে কথা এসেছে তার সঙ্গে মিল রেখে নতুন কথা শুরু হয়। গত সপ্তাহে যেখানে শেষ হয়েছিল শেষ দিকে মিলিয়ে দেখেন শেষ দিকে এসেছে আহ ইমস আপনাকে যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত করে ফেলে ক্ষতি করতে চায় কষ্ট দিতে চায় কোন মুসিবত এসে আপনার উপর দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছড়ার কারো কাছে নেই ইন কাবি খাই আর আল্লাহ যদি আপনাকে ভালো কিছু দিতে চান আল্লাহরের দান থেকে আপনাকে মানা করে যে যাওয়ার ক্ষমতা কারণে তিনি তার বান্দা যাকে পছন্দ করেন তার কাছ থেকে তিনি দেন পৌঁছিয়ে দেন রহমত দেন আহুয়াল কাফুর রাহিম তিনি ক্ষমা করেন তিনি এবং তিনি দয়াময় পরের আয়তে এসেছে কুলিয়া ইউহান্ন হে জন হে লোকজন আপনি বলেন হে লোকজন আর যে গোমরাহি রাস্তা বেছে নেয় সে নিজেকে গোমরাহিতে নিয়ে যা ওমা আনা আলাইকুম বে ওকিল আমি তোমাদের ব্যাপারে আমি তোমাদের কারো ইনচার্জ না ইনচার্জ কেমন হেন আপনার কাছে যা ওহী পাঠানো হয়েছে আপনি সেটার অনুসরণ করুন আর সবর করুন ইহকুম হাকুম যতক্ষণ না আল্লাহ ফয়সালা না করে দেন ওহু খাই হাকিমিন তিনি সর্বোত্তম ফয়সালাকারী এই সুরা শেষ হল সুরা এমন একটা সন্নিবেশন করা হয়েছে সুন্দর করে শব্দ চয়ন করা হয়েছে গাঁথা হয়েছে সাজানো হয়েছে সুম্মা ফুসেল মিল্লাদ হাকিমিন হাবির অতপর এর আয়াতগুলোকে সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে হালাল হারাম হক বাতিল তার পক্ষ থেকে যিনি হাকিম যিনি সবচেয়ে বড় জ্ঞানী এবং যিনি সম্পর্কে খবর রাখেন ওয়াকে ফাল আছেন আল্লাহ তুদ আল্লাহ ছাড়া কারো তোমরা করো না ইন্নানী লাকু মিনহুন আদির মাসীর আমি তোমাদের জন্যে তার পক্ষ থেকে সাবধানকারী এবং সুসংবাদ দানকারী তাহলে দেখা যাচ্ছে যে শেষের আগে যেখানে ছিল সেই কথার সঙ্গে মিল রেখে এই হক এসেছে পক্ষ থেকে সেই হকের দিচ্ছেন রসুল সাল্লি আসাল্লাম এবং এই সবাই এই হককে গ্রহণ করা তাকে মেনে চলা দুটো শুরুর এবং শেষের মধ্যে কথা এইভাবে মিল রয়েছে এখন আমরা আসি সুরা হুদের নামকরণ কেন হয়েছে এই সুরার মধ্যে অনেক নবীদের কথা আলোচনা হয়েছে নুহা আলি ইসাল্লাম লুত আলাই আলাই হুদা তো একটু এখানে নাম দেওয়া হয়েছে হুদা আলি ইসলামের আরেক জায়গায় সুরা নুহ আবার সেখানে নুহা আলি ইসলামের নাম আছে এই সেটা আর এখানে দেওয়া ঠিক হবে না আবার কোন সুরাই ইব্রাহিম আলাহামের নাম দেওয়া আছে যদিও একাধিক সুরাই একাধিক নবীর নাম এসেছে তার অর্থে এই নয় এখানে শুধুমাত্র হুদ আল ইসলামের কথাই আলোচনা হয়েছে এমন নয় কিন্তু অন্য নবীরাও আসবে যেহেতু ওনার কথায় বিশেষ প্রসঙ্গে এসেছে আর অন্য নবীদের নাম অন্য জায়গায় অলরেডি এসেছে এজন্য ওনাকে ওনার নামে এই সুরার নামকরণ করা হয়েছে এরপরে আসে হুদ এটা অধিকাংশ মোফাশের দৃষ্টিতে মক্কায় নাজিল হওয়া একটি সুরা যেখানে মক্কার ইসলাম কবুল করছে না তারা শুধুমাত্র আল্লাহ এগেই প্রত্যেক নবীদের উদাহরণ অনুদানে পেশ করেছেন আপনি একলা নন শুধু যাকে লোকেরা প্রত্যাখ্যান করে যার বিরোধিতা করে দুশ্মনী করে আগের নবীদের কাহিনী শুনেন নুহা আলাহিসিমকে কি করেছে লুত আলাই হুদা আলাইসালাম কি করেছে হুদ কি করেছে এগুলো এবং তারা কিভাবে নবীরা টিকে থেকে ছিলেন তাদের সঙ্গে যারা ইসলাম কবুল করেছিলেন তারা কিভাবে মজবুত হয়ে টিকে থেকেছিলেন এগুলো আপনার লেসন নিতে হবে আপনার উন্মত কে লেসন নিতে হবে এবং আপনারা মজবুত হয়ে টিকে থাকতে হবে বাতিলের পক্ষ থেকে হককে গ্রহণ না করার এই অবস্থা পৃথিবীতে সবসময় ছিল এবং থাকবে কে আমার পর্যন্ত এই জন্য এই মক্কী সূরার বিষয়বস্তুর সঙ্গে এখানে মিল আছে মক্কি সুরার বিষয়বস্তু মেইনলি তিনটা একটা হচ্ছে প্রথমটা কি আল্লাহ তহিদ মাহবুদ মাবুদ কয়জন একজন এই খবর হলো তহিদ এইটা হল এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় কি আল্লাহকে তোমরা অনুসরণ করো তিন নম্বর আখেরাত যদি তা না করো আখেরাত আল্লাহ দরবারে হাজির হওয়া লাগবে সেখানে তোমার সবাই আটক হয়ে যাবে এই তিনটি কথাই মেইনলি মক্কায় বারে তাদেরকে বোঝানো হয়েছে যেটা মূল আকিদা সংক্রান্ত বিষয় ইমান সংক্রান্ত বিষয় ইমানের মজবুতি থেকে দূরে আসা আর মেনে মৌলিক আখেরাত কাজ হয়েছে মক্কায় বেশি আর বিভিন্ন রকমের হুকুম আহকাম ইবাদের বহু তরিকা এগুলা কোন জায়গায় বেশি হয়েছে মদিনা থেকে বিষয় দিক থেকে এবং সময়কালের দিক থেকে মাক্কির সুরা এরপরে এই সুরা সম্পর্কে একটি হাদিস আছে আহ সাহাবিদের আবু জোহাই ঘটনা যে নবী করিম সাল্ল সাল্লামের ইন্তেকালের কয়েক বছর আগে চুল দাঁড়িতে একটু পাকা শুরু করেছে পাক ধরেছে কয়েক গোসা চুল এবং দাঁড়িয়ে পেকে গিয়েছে তো সাহাবাহাম তো সবকিছু নোটিশ করেন আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন আপনার তো এই চুল এবং দাঁড়িয়ে সাদা হয়ে যাচ্ছে খুব বেশি হয় না অল্পই হয়েছে কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনি আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছেন কল আসাইয়াবি হুদুন ও আখাওয়া তুহা সাইয়া সাহাতি হুদু ও আখহা আর এর সিস্টার সুরা গুলো এবং তারা গুলো আমাকে বুড়ো করে ফেলেছে আর কোনটা কোনটা আছে ওগুলা লিস্ট বের করেছেন মহান সেগুলো হচ্ছে যেমন আল হাক সুরা আল কেমন কঠিন অবস্থা আসবে এই পরিস্থিতি যে সমস্ত সুরাতে এসেছে সেগুলাকে সবগুলা সুরাহুদের সঙ্গে বক্তব্যের মিল আছে এবং ওই সবগুলোই প্রায় মাকিসুরা এবং এই সুরার মধ্যে আখেরাতে কিভাবে মানুষ আটকে যাবে ঠেকে যাবে কষ্ট হবে হুদ এবং আখেরাত কেন্দ্রিক আরো যে সৃষ্টার সুরা গুলো আছে এগুলোর বক্তব্যের যে কি মারাত্মক মেসেজ আছে এগুলো আমাকে আমার চুল ডানকে পাঠিয়ে ফেলছে মানুষ কেন সাদা হয় চুল দাঁড়ি ইমাম কর্তব্য এগুলোর ব্যাখ্যা করেছেন যে তিনি কিছুটা আপনার ব্যাখ্যা করেছেন কিছু আবার সাইকোলজিক্যাল ব্যাখ্যা করেছেন তিনি তো মনে হয় ডাক্তারি বিদ্যার কিছু ধারণা ছিল তিনি বলেন যে মানুষের চুল দাড়ি সাদা হয় পাকা শুরু হয় যখন বয়স বাড়ে আস্তে আস্তে শরীরের পানি কমে যায় চামড়া গুলো একটু ড্রাই হয়ে যায় আর এটার ইফেক্টে চুল দাড়ি কিছু সাদা হয় জানি না সাইন্টিফিকালি হাও ওনা ধারণা এটা হলো হয় তারপরে তিনি বললেন যখন মানুষ প্রচন্ড মানুষকে তাড়াতাড়ি বুড়ো করে দেয় ঠিক না বলেন ওইটাই নবীকার মিন করেছেন সুরাহুতে যে দৃশ্য এসেছে আখের আখের অন্যান্য যে দৃশ্য এসেছে এগুলোর কথা চিন্তা করতে গেলে তো আমি কত বড় চিন্তায় পড়ে যাই আমার নিজের জন্য যেমন চিন্তা আছে তেমনি উমের জন্য চিন্তা আছে দুনিয়ার মানবতার জন্য চিন্তা আছে শুধু যারা মুসলিম হয়েছে তাদের জন্য যারা মুসলিম এখনো হয়নি তাদের জন্য চিন্তা ইসলাম শুধুমাত্র যারা মুসলমানদের জন্য চিন্তা করে সারা দুনিয়ার মানুষের জন্য চিন্তা করে তাহলে ইসলাম কি খালি মুসলমানদের বন্ধু আর সবার শত্রু ন মুসলিম অমুসলিম সবার কল্যাণ কামনা করে যে মক্কার কাহরিগন কেন ইসলামের দিকে আসছে না তাদেরকে আখ রাতের আজাব দিকে নিরাপদ করছে না এই চিন্তায় নবী করিম সাল্লাম দাঁড়িয়ে সাদা হয়ে যাচ্ছে তিনি সেজন্য বললেন সাইয়াবাত হুদু ও আহাওয়া তুহা সুরাহুদ এবং তার সিস্টার গুলো আমাকে একদম দাড়িগুলোকে আমার চুলগুলোকে সাদা করে দিল কোন কোন রেওয়ায়তে আছে যে আরেকটি রেওয়ায় আছে ওই সুরাহুদের একশো ১১২ নম্বর আয়ত্তা সাংঘাতিক আয় সেই আয়াতের ব্যাপারে ওনাকে বেশি আরো কষ্ট বা ওনাকে বেশি অনুভূতি সৃষ্টি করেছে সেটা হচ্ছে কি আল্লাহ বলেছেন কামা তাদের পক্ষ থেকে প্রচন্ড চাপ ইসলামকে উৎখাত করার জন্যে ওনাকে দাবাতি কাজ বন্ধ করে দেওয়ার জন্য শাহবাদীকে নির্যাতন করার জন্যে তখন তাদের এই প্রত্যাখ্যানকে দেখে তিনি কিদানি দুর্বল হয়ে যান কিনা আল্লাহ তালা বলেছেন ফস্তা কামা উমের কাজে আপনি মজবুত হয়ে থাকেন যেটা নির্দেশ আপনাকে করা হয়েছে আপনি খবরদার নচড় করবেন না আপনি সহজ না কঠিন অনেক কঠিন কেমন কঠিন ছিল কিরকম পরিস্থিতি ছিল মাকি জিন্দিগিতে এই আয়াতটা ওনাকে আর বেশি করে মজবুতি আনার জন্য হুকুম করা হয়েছে ওনাকে বেশি চিন্তাযুক্ত করে ফেলেছে এরপরে আমরা প্রথম আয়াতে চলে আসি আলিফ লাম দিয়ে শুরু হয়েছে এগুলার পরিচয় আপনারা জানেন আলিফ লাম র আলাদা আলাদা অক্ষর কাটা কাটা অক্ষর এগুলোকে আরবিতে বলা হয় হরুফ মু এগুলো একটা শব্দ নয় আল র হতে পারত আলার হতে পারত তা হয় নাই একটি একটি অক্ষর আলাদা আলাদা করে আলিফ লাম এগুলো রো মেজা কোরআন যে আল্লা পাখির কাছ থেকে এসেছে এটাতে নবী মোহাম্মদ সাল্লাম নিজের রচনা করা কথা বা কোন নিজের নয় কোনটা আল্লাহ এই কথাটা জন্য আল্লাহর নিজস্ব তরিকায় তিনি এই লোকদের কাছে উপস্থাপনা করেছেন দেখো এটা হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আর এই সরূপ মুখের পরে যে আয়াতটা আসে সে আয়াতে কোন বিষয়টা উল্লেখ করা থাকে কোন আন সম্পর্কে কিছু কথা থাকে মিম বলেন আলিফুল্লাম রা বলেন হামিম বলেন ইয়াফিন বলেন তাহা বলেন সবগুলার হরফের পরেই যে কথাটা থাকে সেটা কোন বিষয়ের বিষয় কোন আন কেন্দ্রিক একদম সবগুলোর মধ্যে প্রায় তাই এখানে কি এসেছে আলিফুল রে কিতাবিমাতহু এই আলিফুল্লাম রজমা করব না ওটা ওভাবেই থাকবা থাকবে তরজমা করবো পরের শব্দ থেকে কিতাব এই কোরআন যার আয়াতগুলোকে সুন্দর করে সুবিন্যাস্ত করা হয়েছে ভাষা বাক্য গঠন পদ্ধতি শব্দ চয়ন সবকিছুই অত্যন্ত উন্নত মানের একেবারে সাহিত্যিক মানে উত্তীর্ণ উঁচু মানের প্রেজেন্টেশন এ হল কোরআনের শব্দ কেন্দ্রিক বাক্য কেন্দ্রিক ভাষা কেন্দ্রিকতা একেবারে খুব মুক্ত বলা হয়েছে এর দ্বারা হালাল হারাম হক বাতিল ক্লিয়ারলি বোঝা যায় না এমনও না এত সংক্ষিপ্ত নয় তাফসিল করা হয়েছে মোটামুটি ভাবে কথায় মৌলিক বলে দেওয়া হয়েছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা হাত কোনটা সাধারণ শরীয় সম্পর্কে হয়ে যায় ইজিলি কোনো থাকে না এই আয়াতে কি বুঝানো হয়েছে সাধারণত বুঝে আসে যদিও কোনো কোনো সময় তাফসিল করতে হয় আর একটু ব্যাখ্যার জন্য কিন্তু মোদ্দা কথায় সংক্ষিপ্ত ভাবে বুঝার মতো শরীয়তের মূল নীতি গুলোকে আল্লাহ এখানে প্রেজেন্ট করেছেন হাকিম ইন খাবির যিনি হাকিম মহা জ্ঞানী সবচেয়ে বড় জ্ঞানী যিনি হাবির যিনি অনেক কিছুর খবর রাখেন সব খবর তার কাছে আসেন ওই খাবির খবর থেকে এসেছে সবকিছু সম্পর্কে যার খবর আছে সবকিছু তিনি জানেন আল্লাহ নাদির বাসীর নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে হাকিব এবং হাবির যে আল্লাহ তার পক্ষ থেকে নাদির এবং বাসির তোমাদের প্রতি নাদির অর্থ কি নবী করিম সাল্লামের একটা গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে সতর্ককারী আর সুসংবাদ দানকারী। তাহলে সতর্ক করেন আর সুসংবাদ দান করে সতর্ক কি বিষয়ে করেন মানুষ যদি আল্লাহ তালার নাফর মানে করে তার প্রতি ইমান না আনে তাহলে মানুষের কি মহা ক্ষতি হবে সব সর্বনাশ হয়ে যাবে আখ রাতে আটক হয়ে যাবে যেতে হবে এই ভয়গুলো দিয়ে মানুষকে দিকে নিয়ে আসার কাজ করতে এই সমস্ত খবর জানাতে। আর যারা আল্লাহর প্রতি তার করবে তাদের জন্য কত নিয়ামত সাজানো আছে আখ রাতের অফুরন্ত জিন্দগিতে যে জিন্দেগির কোন শেষ নেই কত আরাম আয়েস জান্নাতের নিয়ামত আপনাকে যদি বলা হয় আপনি হলিডে যাবেন আপনার জন্য ফাইভ স্টার হোটেল ঠিক করা আছে একেবারে কোন একটা হলিডে রিসের মধ্যে না হাত তো এত সুযোগ জুনিয়ার ফাইভ স্টার জামনাথের মানে মাটির কাছেও যেতে পারবে সুহান কি যে নিয়ামতরে থরে সাজানো আছে হে মানুষ তুমি এই নিয়ামত মিস করবে আর যদি হতো যে না এত নেই দরকার নেই বাবা কোন রকম সাদা মাটা এত দিয়ে কি করবো সাদা মাটা তো মাটা থাকার ব্যবস্থা আছে নাকি নাই ঠিকানা দুইটার একটা ঠিকাড় করতে হবে এমন দুইটা ঠিকানা আর মাঝখানে কোনো তিন নম্বর ঠিকানা নেই কোনো অপশন নেই হয় খুব ভালোটা যেতে হবে জান্নাত না হলে আল্লাহ মাফ করুন এত খারাপ ঠিকানা যাহার নাম কি ভাবি সেটা তুই বেছে নিতে পারো হে মানুষ সাবধান এই খবর গুলো আপনি ভালো করে বলে আসেন এই হাসানা তোমরা আল্লাহর কাছে বেশি করে ইস্তেক ফার থেকে তারা করবে মাফ চাও বেশি করে ক্ষমা চাও তাহলে কি হবে সোমনা তুবু ই ক্ষমা চাও আর তো ক্ষমা আর মধ্যে। পার্থক্য কি ক্ষমা মাফা মাফ করে দেন আল্লাহ কাছে সমস্যা গুণা থেকে পানা চাই এটা তহবার একটা অংশ তো আর একটু বড় তাওবার মধ্যে কি আছে যে আমি অতীতে এত গুণা করেছি তার জন্য অনুতপ্ত গুনা ছেড়ে দিয়েছি এখন কেউ যদি ইস্তেক আস্তাফরুল্লাহ কি করি এগুলো আস্তাফরুল্লাহ আর করে আর বলে আস্তাফরুল্লাহ তো সে ইস্তেক পার করে কিন্তু ইস্তেক পারা তো আর তবর মধ্যে কি আছে গুনা ছেড়ে দিতে হবে গুণাকে ঘৃণা করতে হবে আর আগামীতে আমি করব না এই সিদ্ধান্ত থাকতে হবে সবগুলো মিলে তওবা। অনেকে প্রশ্ন করেন তো বা ইস্তিকফার মধ্যে পার্থক্য কিছু বুঝে আসে এতক্ষণ হলে খোরা কি তোমাদের কি আল্লাহ সুন্দর ভাবে জীবন যাপন করার দুনিয়ার এই ভোগ নিয়ামতের ভোগ করার কোন আজাবে পড়ে হালাক না হয়ে গজবের মধ্যে না পড়ে দুনিয়ার স্বাভাবিক জীবনযাপন করার জন্য আল্লাহ দিবেন। আন হাসানা তোমার দেবেনা ভালো একটা যাবে তোমাদের মুসিবত ভরপুর হবে না তোমার জিন্দগি তোমার জন্য আজাবের কারণ হবে না তোমার জিন্দগিটা একটা রহমতের জিন্দগি হয়ে যাবে তাও বা করলে আল্লাহ তালা অনেক কিছু দান করেন তাও বা অনেক ফজিলত আছে কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো জিন্দিগি চায় শান্তি চায় সুখ শান্তি চায় রেজেকে বরকত চায় এবং যদি বিপদ আপদ থেকে মুসিবত থেকে মুক্তি পেতে চায় কোন দরখাস্ত আল্লাহ কাছে দিতে চাইলে সেটা দিতে চায় তাহলে এগুলো সবগুলো এই ইস্তেফারের মাধ্যমে অর্জন হয় সুরা নু হের মধ্যে আল্লাহ তালা এই কথাটা সুন্দর করে বলেছেন ইমাম হাসানুল বাসর রহমতুল্লাহ আলহের কাছে যখন কেউ আসতো যে আমার অমুক সমস্যা করে আমার খুব অসুস্থ করতে পারে আরেকজনে বলে আমার ফসল টসল জাগা জমি কোনো খায় বরকত হচ্ছে না অর্থনৈতিক সমস্যায় আসি চাকরি বাকরি যে কোনো বিষয় বেশি করে ইস্তিক করো তে একজন বললেন যে আপনি সবাইকে এক ট্যাবলেট দেন খালি আর কোন ট্যাবলেট নাই সবাইকে দেখো আমি কথা আমল করি সুরা ন কি কথা সুরা নুহের মধ্যে নুহা আলাই বলেন আমি আমার কমকে দাওয়া দিলাম কতদিন দাওয়া দিয়েছেন সাড়ে বছর আমি তাদেরকে বললাম কি দাওয়াতের ব্যাখ্যা কিভাবে দাওয়াত সেটার বক্তব্যটা আল্লাহ তুলে ধরেছে আমি তাদেরকে বললাম যে তোমরা আল্লাহর কাছে তোমাদের রবের কাছে ক্ষমা চাও মাফ চাও অনেক বেশি ক্ষমাকারী আর আকাশ থেকে তোমাদের জন্য সুন্দর প্রয়োজন মতো বৃষ্টি দান করবেন বৃষ্টি দান করলে কি হবে খ্যাত ফসল রেজেকে বরকত হবে না কমবে বরকত হবে পরিমিত ভাবে হলে তোমাদেরকে আল্লাহ তালা সম্পদ বাড়িয়ে দিবেন হয়ে যাবে আর তোমাদের জন্য জান্নাত বাগানগুলো তোমাদের খ্যাত ফসল ফুলে ফলে সুশোভিত করে দিবেন। তোমাদের নদীগুলোর মধ্যে পানি সুন্দর মত বইতে থাকবে পানির অভাব হবে না ছেলে মেয়ে সুখ শান্তি দুনিয়ার রিজিকের অনেক কিছুই ইস্তেক সঙ্গে জড়িত আছে তাহলে দুঃখ মুসিবত অভাব অনটন হাহাকার সবগুলো মোকাবেলায় বেশি করে ইসতেক করলে খালি গুনামাপ হয় শুধু নয় আর দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের তোমরা তোমাদের রব কাছে কাছে মাফ চাও তুই বুঝলাই তার কাছে তবা করো ইমাত্রে আন হাসানা তোমাদেরকে সুন্দর করে দিন দুনিয়াতে হায়াত কমপ্লিট করার জন্য ভালো নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সুযোগ দেবেন তা না হলে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে গজব তোলে আসলে কি হবে সব শেষ হয়ে যাবে সয়লাভ হয়ে যাবে ভূমিকম্প হয়ে যাবে এরকম সাইক্লোন হয়ে যাবে আগ্নেয়গরী এসে যাবে এরকম হঠাৎ বড় আপদে মুসিবতে পড়ে তোমরা সবকিছু হারিয়ে ফেলতে পারো কিন্তু আল্লাহ করলে আল্লাহ এগুলো তোমাদের স্বাভাবিক আর প্রত্যেক যে যা যতটুকন পাওয়া দরকার যাকে যেটা দিলে সুবিধা হয় আল্লাহ তালা তাকে সেভাবে তার সান শকত পজিশন সম্মান এগুলো আল্লাহ তালা দেবেন আর তোমরা যদি আমার এই কথা গ্রহণ না করছেন কোন যদি এইগুলা না পৃষ্ঠ প্রদর্শন করো মুখ ফিরিয়ে চলে যাও পেছন দিয়ে তাকিয়ে চলে যাও আমার দিকে পেছন দিয়ে উল্টার দিকে চলে যাও তাহলে আমার আশঙ্কা কি জানো ফাইনি আহা ফলাইকুম আদা বাইম আমার আশঙ্কা হচ্ছে তোমাদের প্রতি বড় দিনের আজাবে এসে নিপতিত হবে বড় বড় দিন দিন কোনটা। যেটা আছে এই বড় দিনটা হতে পারে আখেরাতেই ওই দিনটাই তো বড় এসে বড় কোনো দিন আর আছে নাকি সবচেয়ে বড় দিবস এক একটা দিন কয়দিন হবে দুনিয়ার হিসাবে হবে পঞ্চাশ হাজার বছর এত বড় একটা দিন আসবে তোমাদের সামনে সাইদের দিক থেকে বড় আর সেখানে যে ঘটনা ঘটবে সেটাও তো মহা ঘটনা যেটা হবে সেটাও বড় মহাপ্রলয় তোমাদের সামনে আসছে সেদিন তোমরা অত্যন্ত কষ্টে নিপতিত হবে কোন উপায় তোমাদের থাকবে না আলা তোমাদেরকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে তিনি সবকিছুর উপরে ক্ষমতা ধ্বংস হয়ে যাবে সম্ভব কিভাবে সম্ভব না আবার নতুন করে সৃষ্টি হবে তোমাদের কাছে অসম্ভব তোমাদের কাছে এই টেকনোলজি নাই কিন্তু আল্লাহ তালা কাছে যাবে কাজেই এইভাবে তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে চলে আসো আমার আশঙ্কা আছে তোমরা কষ্টে নিপতী হয়ে যাবে ইল আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে একদিন আর তিনি সবকিছু উপর ক্ষমতা বান আল্লাহ রাহুমিন আল্লাহ তাল্লাহ বলেন আমি জানি হেন তারা কি করে তারা আপনাকে দেখলে বুকটাকে ওদিকে ঘুরাই ফেলে যাতে আপনার সঙ্গে দেখা না হয় আপনার দাওয়াত শুনতে না হয় দেখলে পালায় লুকিয়ে যাও দে ওদিকে যাও ওদিকে যাও খামাখা পেঁচাল পারবে ধরে ফেলবে দাওয়া দেওয়ার চেষ্টা করবে উনি যেন না দেখে না দেখলে বেঁচে গেল আর এই ঝামেলায় পড়তে হলো না আল্লাহায়ু সেরু ন সাবধান তারা যখন এইভাবে তারা ওদিকে পালালে নবী মুহাম্মদ দেখলেন না তারা বেঁচে গেল আমি কি দেখি না আল্লাহ দেখেন যখন তারা তাদের কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে ফেলে তখনও আল্লাহ দেখেন এবং যখন যা কিছু তারা গোপন করে যা কিছু লুকিয়ে লুকিয়ে করে যা কিছু প্রকাশ্য করে সবকিছু আল্লাহ দেখেন ইন্দা ইস শুধু নয় অনেক কিছু মনের মধ্যে আছে নিয়ত কি আছে পরিকল্পনা কি আছে ষড়যন্ত্র কি আছে এগুলো কোন জায়গায় থাকে বক্ষের ভিতরে অন্তরের মধ্যে কি কি আছে না সব আল্লাহ তারা জানেন বলা দূরের কথা গোপনে করলে যেমন জানেন গোপন শুধু নয় কোন জায়গায় কাউকেই বলে নাই ভিতরে ভিতরে লুকিয়ে রেখেছে অন্তরের মধ্যে আছে সেটাও তিনি জানেন তারা কিভাবে পালাবে আমার থেকে একজন কবি জোহাইবিন আবি সালমা অন্যতম আরব বড় কবি তিনি এক সুন্দর কথা বলেছেন তৌহদির বিষয়ে রহমত করেছেন খবরদার তোমাদের অন্তরে যা কিছু আছে সেটাকে তোমরা গোপন রেখো না লুকাইতে রেখো না আর মনে রাখবা সেটা লুকাইতেই থাকবে কেউ জানবে না তোমরা যতই লুকাও না কেন সেটা অবশ্যই আল্লাহ জানতে পারেন এইভাবে আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন অনেক সময় আমরা আমাদের মনের ভিতরে অনেক কিছু রাখি আর বলি আরেক কথা তাই না একজনের বিরুদ্ধে খুব ষড়যন্ত্রে আসে দেখা দেখো মুসকে হাসিয়ে দিলাম কিন্তু তাকে বললাম যে আমি আপনার ব্যাপারে কোনো উল্টা পাল্টা কোন চিন্তা করি না আমার অন্য কোনো মতলব নাই কিন্তু আল্লাহ তালা বলেন যে আমি জানি সব এই ভিতর বাহির ক্লিয়ার রাখো এই নাম নেই করোনা দিনায় মনাফিকরা ছিল আল্লাহ তালা এভাবে সাবধান করে এখন বলছেন যে শোনো মানুষ তোমরা যে এত রিজিক খাও এই রিজিক তোমাদেরকে দেয় কি কোন পাড়া শুরু হলো বারো পাড়া শুরু হয়ে গেল তা আলহামদুলিল্লাহ আমাদের এগারো পাড়া শেষ হয়ে গেছে মাসাল ওমামিন দা মিন তিন ফিল আর জমিনের মধ্যে এমন কোন প্রাণী নেই এমন কোন জানোয়ার জীবজন্তু কিছু নেই ইস্পুহা দার যার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন করেননি ওই আল্লাহা মুস্তাউজা আহা আর তিনি জানেন সে কোন জায়গায় থাকে বা কোন তাকে রাখা হয়েছে এই সবকিছু আল্লাহ তালা জানেন কোন একটা পিপিলিকা পিপড়া ছোট্ট পোকা পাথরের নিচে চাপা পড়ে আছে এই বেচার খাবার লাগবে এই খবরও এই দায়িত্ব কার আছে আল্লাহ নিয়েছেন যদিও মানুষকে অন্য অন্য প্রাণীকে নিজের জন্য আল্লাহ বলেন যে তুমি খুঁজে খুঁজে বের করো কিন্তু আমরা খুঁজে বের করতে হয় এজন্য জন্য জোনাইদাল বাগদাদি রহমতুল্লাহর কাছে সম্ভবত ওনার কথায় যে ওনার কাছে একজন পরামর্শ চাইতে আসলেন দোয়া চাইতে আসলেন একজন আমি একটু দোয়া করে দেন আমি একটা বাণিজ্য বহরে যাচ্ছি সাগর পাড়ে দিয়ে আমি একটু একটু দোয়া করেন আল্লাহ টানাদানি করে চলতে কষ্ট হয়ে যাচ্ছে এইজন্য আমি একটু বহির্বানিজ্যের দিকে যেতে চাই তাহলে তুমি দোয়া করে দিলেন এই লোক রওনা করে দিয়েছে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে যাওয়ার পরে ওই ঘাটের দিকে যাবে পালের নৌকায় উঠবে তখন তো জাহাজ ছিল টায়ার হয়ে গেছে একটা গাছের নিচে অনেকক্ষণ ধরে বিশ্রাম করছে ঘুম পেয়ে এগুলো হঠাৎ করে দেখে যে গাছের উপরে একটা অন্ধ পাখি চোখে দেখে না অন্ধ এরকম করে আছে। সে নজর করলে পাখিটা চোখ দেখা যায় না এরকম করে বসে আছে চোখ দেখে না চোখে না দেখলে পাখিটা খাবে কেমনি চিন্তার কথা না খাবার দেখতে হবে তো তাকে ওইখানে সে উড়ে ওখানে গিয়ে বসবে না দেখলে কি করবে কিছুক্ষণ পরে দেখলো যে আরেকটা পাখি এসে তার কাছে এসে কিছুটি মিচি করে আওয়াজ দিল আর এই অন্তঃ পাখিটা মুখ খুললো মুখ খুললো ঠোঁট খুললো আর সে তার ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দিল এরকম কয়েকবারই রান্নি করতেছে ভান্লা আল্লাহ তালা সহ সত্যি অন্তঃ পাখিটা রেজেকের ব্যাপারে আল্লাহর খবর আছে আরেক পাখিকে আল্লাহ মোটিভেট করেছেন তার জন্য রেজেক নিয়ে আসতে আমি এত কষ্ট করে দরকার কি কোথায় সাগর পাড়ি আলহামদুল খাওয়াইতে পারেন আমাকে খাওয়াইতে পারবেন না ও ফেরত চলে আসে তা আবার দেখা হইলো জন আজ বাগদাদির কাছে কি ব্যাপার তুমি জান আমি তো করে দেওয়া ফেরত আসছি কেন ফেরত আসছে কাহিনী বললো তখন তিনি বলেন আ তুমি অন্ধ পাখিটা থেকে শিক্ষা নিয়েছ কিন্তু চোখওয়ালা পাখিটা থেকে শিক্ষা নেওয়া নাই পাখিটা নিজের খাবার জোগাড় করেছে অন্ধটা জন্য নিয়ে তো দেওয়া হৃদেক আল্লাহ সৃষ্টির মাধ্যমে এটাকে খুঁজে বের করান তুমি যদি হৃদয় অন্বেশন করতে যাও তোমার দ্বারা তোমার পরিবার ছাড়া আত্মীয় স্বজন অনেকে উপকৃত হবে তোমাকে এই চোখওয়ালা পাখিটা তুমি দেখলে না ও তা তো খেয়াল করিনি সবার এখন মাইন্ড চেঞ্জ করে বলে ভালো কথা তো আমি তো তাওয়া বসে আসি আমি যে আল্লাহ রেজেক তালাশ করে বের করে নিয়ে আসবো অন্যদিকে খাওয়াবো দান খরচ করতে পারবো গরিবীয় স্বজনকে দেখতে পারবো আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেকে এসেছেন গরিব আত্মীয় স্বজনকে হেল্প করার করছেন এটা একটা ভালো হয়েছে না আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আমাদের রেজেক দেন কিন্তু তিনি আমাদেরকে রেজেক বের করতে বলেন ভাই ইদা কুদিয়াতির সালু ঘরের মধ্যে আল্লাহ প্যাকেট পাঠিয়ে দিবেন না তুমি খুঁজে খুঁজে বের কর তা আল্লাহ বলছেন যে সমস্ত জমিনের মধ্যে যত রকমের জীবজন্তু প্রাণী পোকামাকড় আছে সমস্ত নিজেকে দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন এবং শুধু আছে বা গোডাউনের মতো যেখানে তাদেরকে অন্য কেউ নিয়ে রেখে দিয়েছে এমনও যদি হয় এসবকিছু আল্লাহ রবুল আলমিনের কাছে লেখা আছে এগুলো সবকিছু আল্লাহ কাছে কুল নুন কিতাবি মুবিন সব কিছু লেখা আছে আল্লাহর কাছে কোন প্রাণী তার লিস্ট আল্লাহর কাছে আছে মুবিন। শুধু এমনি নয় একদম লেখা আছে আল্লাহ কোন পাতা কোন গাছ থেকে পড়ে এই কথা অন্য আয়াতে এসেছে তাই না আতা একটি গাছের পাতাও যদি পড়ে সেটাও লেখা থাকলো এই গাছের পাতা আসিল এই পাতাটা এখন পড়ে গেল যে খবর অন্য হাজি এসেছে অন্য আয়াত এসেছে তিনি জানেন যা কিছু আছে জমিনের উপরে স্থলে ওয়াল বাহর। সাগর সমুদ্রে জলে স্থলে উভয় জায়গায় ওলা হাবিন কোন জায়গায় কোন একটা শস্য দানা বীজ আছে ফিজুলু মাতিল রমিনের অন্ধকারের মধ্যে ওলা রত ওলা তাজা অথবা শুকনো উভয়টা ইতাবি মুবিন সবগুলোই সুস্পষ্ট কিতাবে লেখা আছে রেজিস্ট্রি রেজিস্ট্রার মধ্যে লিখিত আকারে আছে আল্লাহকে তোমরা চিনেছ হে মানুষ কে আল্লাহ যিনি সমস্ত আকাশগুলোকে এবং জমিনকে সৃষ্টি করেছেন কয়দিন লেগেছে সৃষ্টি হওয়ার আগে ওনার আরশ কোথায় ছিল এখন আকাশ জমিন সৃষ্টি করার উপরে পরে এই সব কিছুর উপরে হচ্ছে আড়স সাত আসমারের উপরে কি আর শাহিম এখন সাত আসমান এবং জমিন যখন ছিল না শুধু পানি ছিল তখন আরস ছিল পানির উপরে আল্লাহর আর আগে যে পানি ছিল শুধু এই বিষয়ে একটা হাজি শেষে মুসনাদ আহমাদে শাহাদসুল্লা আকবেলুল বসরা ইয়া বানি তামিম ওনার কাছে তখন কিছু কাফেলা এসেছিল বনু তামিম থেকে কাফেলা এসেছিল ইয়ামান থেকে এসেছিল তিনি বললেন এই বনিতামিমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ পক্ষ থেকে তেনাফা তেনা বলে অনেক সুসংবাদ দিলেন এখন দেন কি সেটা সুসংবাদ আছে বললেন সুসংবাদটা কি সেটা বলেন এরপর আবার ইয়ামান থেকে যারা তাদেরকে বললেন আকবিল বসরা ইয়া আহলাল ইয়ামান লোকেরা সুসংবাদ আললে কি জান্ন তোমাদের জন্য ইন্তজার করছে সেগুলোই আল্লাহ তালা বলবেন রসুল বলবেন কিন্তু এই কথাবার্তার মধ্যে একজন বলে বসলো আহ ইয়ামানের লোকেরা বললো না আমরা আপনার কথা বিশ্বাস করেছি কবুল করেছি ইমান এনেছি আমরা সেই অপেক্ষায় আছি আল্লাহ আমাদেরকে সৃষ্টির সষ্টার সুর না সৃষ্টি সম্পর্কে একটু বলেন কোনটা কিভাবে প্রথম সৃষ্টি হলো ক্যান আল্লাহ কাবলা কুল্লিশ তিনি বলেন সবকিছুর আগে ছিলেন আল্লা সৃষ্টি না হওয়ার আগে কি ছিলেন আল্লাহ আর তার কিচ্ছু নেই চোখ বন্ধ করে চিন্তা করেন তা কেমন ছিল তখন পানি তার উপরে আড়স তারপরে আল্লাহতালা সৃষ্টি করলেন একটা একটা করে অনেক কিছু ছয় দিনে আঁকার জমিন সৃষ্টি করলেন ফিরলাম তারপরে প্রথম সৃষ্টি করলেন কি প্রথম কলম কলম সৃষ্টি করলেন সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করলেন কিন্তু আকার জমিন সৃষ্টির আগে কালাম ছ প্রথম যেটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেটা সে কলম কলমকে সৃষ্টি করলে বলেন কলম লেখো উক্ত লেখ কলম বলে আল্লাহ কি লেখব মা আত্মু উত্তু মা কেন যা হওয়ার যা হবে সব লেখ তখন কলম লেখলেন এই সব লেখা হয়ে গেছে ওই লেখার মধ্যে তাকদির লেখা হয়ে গেছে আমার কবে জন হবে আমার ছেলে মেয়ে কয়জন হবে আমার হায়াত কত হবে আমার সব কিছু লেখা হয়ে গেছে হিন্দাল আল্লাহ এইভাবে তাকদির লেখার সৃষ্টির জমিন সৃষ্টি করার উপরে পানির উপরে সরি করে তারপরে এই লেখাটা রাখে লাউ মাহফুজ এর মধ্যে তিনি লিখে রেখেছেন আর যেমন লেখা আছে লাউ মাহফুজ মধ্যে সমস্ত সৃষ্টির সমস্ত তথ্য ইনফরমেশন ডাটা এবং তাদের তাকদীর লিপিবদ্ধ আছে এখন আরশ কে আরশ কেন নামকরণ করা হয়েছে ইমাম কাসির বলেন যে সুমিয়াল আরশ আর উঁচু কিছু এই জন্য যারা সিংহাসন আছে রাজা বাচ্চাদের সিংহাসন বলেন আপনারা ইংলিশে বলে থ্রিতে সেটাকে কি বলে বলে একটু উঁচু যেটা হয় সিংহাসন তো উঁচু হয় তো এই শব্দটা ওখান থেকে এসেছে তো আর আল্লাহর আরস হচ্ছে সবচেয়ে উঁচু এত উঁচু এই জন্য এটার নাম হচ্ছে আস কেন আল্লাহ তালা সব সৃষ্টি করলেন আমাদেরকে সৃষ্টির কথার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন হে মানুষ দেখ এই সব কিছু সৃষ্টি করার মধ্যে আসল জিনিস হচ্ছে দুটো মখলুক এই সমস্ত সৃষ্টির মধ্যে তারা সেরা মখলুক হতে পারে তাদেরকে আমরা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছি আকাশ জমিন সাগর পাহাড় এগুলোর সৃষ্টির একটা উদ্দেশ্য আছে এগুলো আল্লাহ তালা দিকে করেমাফ ইসামাওয়াতে হুমাফ কার জমি যা কিছু আছেন সমস্ত মখলুক আল্লা দিক্রি করে কিন্তু সেই দিকির তুলনায় স্পেশাল একটা কাজের জন্য দুইটা মাহলুক কে আল্লাহ তারা সৃষ্টি করেছেন বাদে জন্য সৃষ্টি করেছে হে মানুষ সেই কাজে তোমরা কতটুকু এগিয়ে এসেছ আমার সৃষ্টির খবর তোমাদেরকে দিয়ে বলছি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি তোমার পরীক্ষা করে দেখবেন এই একটা সীমাবদ্ধ হায়াত দিয়ে সীমিত হায়াত দিয়ে তোমাদের কার কৃতকর্ম অনেক ভালো উত্তম হয়েছে দেখার জন্য আল্লাহ আকুম যিনি এই মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এটা দেখতে তোমাদের কে অনেক ভালো আমল নিয়ে এসেছ হে মানুষ আল্লাহর দিকে আসো নেক আমল করো কুফরি রাস্তা ছেড়ে দাও আর আপনি যদি তাদেরকে বলেন যখন আপনি বলেন ইন্না বু সুনামিম বাদিল মাউতে হে মানুষ তোমাদেরকে মৃত্যুর পরে আবার এই কথা শুনো না যা কিছু বলে সব জাদুর কথা কারণ শুনলে অনেকের বিশ্বাস হয়ে যায় তখন তারা বুদ্ধি করে কি রচনা করলো যে ওনার কথা শোনা যাবে না কোরআন শোনা যাবে না জাদুর মতো আসর করে জাদু জাতির কিছু জিনিস আছে সাবধানে থাকো তার থেকে এখন উনি এত করে বুঝাচ্ছেন আর সাবধান করছেন দেখো লোকজন যদি আল্লাহর প্রতি ইমান না আনো কুফরি করতে থাকো তাহলে কোন সময় কোন আজাদ তোমাদেরকে হালাক করে দেয় যেভাবে কমে আদ কৌমেসামুদ হালাক হয়েছে এই কথা বলার পরে অনেকদিন গেল এখন আজাব হয় না আসে না আল্লাহ বলেন এটা নিয়ে আপনাকে তারা উপহাস করে বিদ্রুপ করে আপনি বলেছেন আল্লাহ নাফর মানি করলে আজাদ দিয়ে কি হয়ে যাবে সব কই আজাব তো আল্লাহ তালা বলেন ইন আখান না আদাব আমি যদি আজাব কিছু ডিলে করি তাদের জন্য ইলা উম্মি মাদুদা কিছুদিন পর্যন্ত কিছু গনে গনে সময় তাদেরকে পার করে দেশ দিলাম না আমি রহমত করলাম আর সুযোগ দিলাম আর একটু সুযোগ দিলাম আর সুযোগ দিলাম তারা বলে কি তোমার আজাব কি হলো আটকে আসে দেখি উপহাস বিদ্রুপ করে তারা কি জানে যেদিন আজাব চলে আসবে সে আজাবকে ঘুরিয়ে দেওয়ার ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে কখনো সেটা আটকানো হবে না ফেরাতে পারবে না আর তারা যা কিছু উপহাস বিদ্রুপ করছে আপনাকে এটা তাদেরকে ঘেরাও করে ফেলবে এটার মধ্যে তারা আটকা পড়ে যাবে তাদের জন্য মুসিবত এসে যাবে এখন আল্লাহ তালা বলেন আমি আজাব দেই না কেন এটা নিয়ে তারা এখন উপহার শুরু করেছে কারণ সুযোগ দেওয়াতে ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে ফায়দা হয়েছে মক্কা আলাদা সুযোগ পেয়েছে সাথে মক্কার পরে দিন আফ সুযোগ পেয়েছে ওলা ইন আদা আল্লা কি করা যায় আমি পক্ষ থেকে রহমত দেয়া মায়া করি নিয়ামত দেই টাকা পয়সা দেয় সুখ শান্তি দেয় ভালো স্বাস্থ্য দে নেওয়ার দেওয়ার পরে যদি আবার কোনো সময় একটু পরীক্ষা করি বিপদ সুম্মা না মিনহু আমি আবার এটি একটু উঠেই নেই কি করে ইন্না হুলাইয়া উসুন তখন সে এত হতাশ হয়ে যায় এত হোপলেস হয়ে যায় আর কাপুর অস্বীকারী এতদিন দিয়েছিলাম এত নিয়ামত রাখছি একটু স্বীকার করে না একটু কষ্ট ফেলছি আমার আল্লাহ কিচ্ছু দিল না সব নিয়ে গেল তাহলে একটু রহমত দিয়া যদি একটু সামান্য কত কোনদিন উঠাই নেই তাহলেই সে তার হতাশা ব্যক্ত করে হোপলেসনেস চলে আসে আর কোনোদিন কোন নিয়ামত দিয়েছিলাম শিকার করতে চায় না আর উল্টা যদি হয় আবার তাকে আমি খুব এমন রোগ দিয়েছিলাম মনে হয় না ক্যান্সার টান্সার হয়ে শেষ যাওয়ার কথা আলহামদুলিল্লাহ চিকিৎসা হয়েছে ক্যান্সার আলো ভালো করে দিয়েছেন এখন ভালো হওয়ার পরে যখন মসিবতে পড়ছিল হতাশ হয়ে গেল ভালো হওয়ার পর ঠিকঠাক হওয়ার পরে এখন আর বলে আননি। আমার সব বিপদ সবকে গেছে আমার আর কোনো অসুবিধা নেই এখন আবার তার ওই পূর্ণ আল্লাহ তালার দুশ্মনীতে নেমে গেল সে অনেক আনন্দ ফুর্তি এবং গর্ব অহংকারী হয়ে যেতে চায় উল্লাসে মেতে থাকতে চায় গর্ব অহংকার করতে চায় তার মানে তাকে যদি আমি বিপদে দেই সেখানে হোপলেস হয়ে যায় আবার তাকে যখন উদ্ধার করি তখন আবার খুব ফুর্তি আনন্দ আর নিজের গর্ব অহংকার আমার টাকা চিকিৎসা করছে অসুবিধা কি আল্লাহর যে দরকার আছে তিনি রোগ দেন তিনি ভালো করেন এগুলো কোনো চিন্তা তার মাথায় ঢুকাতে চায় না এ হলো দুনিয়ার মেজরিটি মানুষের খাসলত তবে যারা ইমানদার তখন তারা কি করে ধৈর্য ধরে আল্লাহর প্রতি আস্থা হারায় না হতাশ হয়ে যায় না আবার যদি আল্লাহ তালা নিয়ামত দান করেন তাহলেও তারা মানে ফুর্তি করে একেবারে মাইক দিয়ে গান বাজনা তারপরে যে আফত করে আনন্দ উল্লাসে মত্ত হয় না তারা উভয় অবস্থায় সবর করে অনেক সময় টাকা পয়সা বেশি হয়ে গেলে সবর করে না গাওয়ার মধ্যে এত গরম সবর করে কেমনি খালি গরম বারি করতে মনে চায় টাকার গরম দেখাইতে মনে চায় আমার এত কিছু আসে আর না দিলে আবার হতার কিন্তু ইমানদার উভয় অবস্থায় সবর করে আল্লাহ তালা দিলেও সবর করে সকর করে আর আল্লাহ তালা পরীক্ষা করলেও সবর করে শকর করে আমল করতে থাকে যারা এরকম করে তাদের জন্য মাঘ ফেরাত এবং বড় পুরস্কার রয়েছে কয়েকদিন আগে এক ভাই এসে বললেন ইহ আমি তো এত দোয়া করি এত আমার বিপদ একটা পরে একটা খালি দেনি আমাকে আমি এত আশা করছি জিনিসটা ভালো হবে এই ওটা সব নষ্ট হয়ে যাচ্ছে আমি আমি কি করব আমি না তাহার দুধ পড়ি আমি এরিক আল্লাহ আমার বিপদ দূর করার অভিযোগ নিয়ে আসে আল্লাহর ব্যাপার বিচারটা আসে বিচার চান নাই কিন্তু কথা ঢংটা ওই রকম আল্লাহ বান্দাকে যখন তার দোয়াটা দুনিয়ার মধ্যে দেন অনেকবার আমরা শুনেছি এটা আমাদের ভালো লাগে এটা আল্লাহ তালা দেন অনেক সময় আর কোনো কোন সময় আল্লাহ দেন না যেটা চাইছে হাদি এসেছে সেইটা না দিয়ে এটা না দেওয়ায় তার জন্য ভালো হবে বিধায় আল্লাহ দেন নাই আর তার একটা বড় বিপদ আরো একটা বড় বিপদ আসার কথা ছিল ওটা আল্লাহ সরিয়ে নিয়ে যাচ্ছেন ওই দোয়ার কারণে সে জানে না সে মনে করো আমার দোয়া বেকার গেল তিন নম্বর হচ্ছে যে আল্লাহ দুনিয়াতে না দিয়ে বান্দাকে আখেড়াতে দেওয়ার চিন্তা করেছে। দুনিয়াবি জিনিস একটা চাকরি চেয়েছে ইমিগ্রেশন হওয়া চেয়েছে কিন্তু সে যদি করে থাকে যে আমার আল্লাহ যেটা ফা করবেন সেটাই ভালো তাহলে আখেরাতে এমন পাওয়া পাবে সেই দিন যে পাবে আল্লাহর কাছে কি বলবে আল্লাহ হায় কি করেছি আমি বোকার মতো ওই ছোট্ট জিনিস চেয়েছিলাম আর না দাওয়াতে মধ্যে একটি যেমন কেমন লেগেছিল আল্লাহ আজকে যে আপনি আমাকে দিয়েছেন কত কাজে লাগলো হাজার গুণ লক্ষ গুণ বেশি হয়ে যাবে যারা বোকা তারা দোয়া কবল না হলে নিজেকে করে। বলেছেন তারা এটা বুঝেছেন বুঝার কারণে বলেন আমি যখন দোয়া করি যেটা চাই আল্লাহ আমাকে দেন দিলেও আমি খুশি হই আর যখন দেন না তখন আমি বেশি খুশি হই দুই কারণে এখন আমার চাওয়া এটা আচ্ছা আল্লাহর চাওয়া আর একটা আমি আল্লাহ চাওয়াকে প্রাধান্য দিলাম আমার চাওয়ার দাম বেশি না আল্লাহ চাওয়ার দাম বেশি আমি কি আমি না চিস আমি কিচ্ছু না আমার আল্লাহ যেটা চেয়েছেন কত ভালো চাওয়া সেটা হবে আর দুই নম্বরে তিনি জানেন যে ওনাকে আল্লাহ জিরা আকড়াতে দিবেন দুনিয়াটার তুলনায় সেটা লক্ষ গুণ বেশি বেতের হয়ে যাবে এই হচ্ছে মোমেন আর দোয়া কবুল হয় না হক জিনিসের দোয়া করে না হক জিনিসের দোয়া ততক্ষণ করতে থাকে এবং আস্থার সাথে করে এখলাসের সাথে করে আগ্রহ নিয়ে করে ততক্ষণ বলে আল্লাহ তালা দোয়া কবুল করতে থাকেন কবুল করতে থাকেন আর যখন বান্দা বলে আমি এত দোয়া করলাম আল্লাহ কবুল করলেন না আমি দোয়া করতে টায়ার্ড হয়ে গেলাম আল্লাহ কবুল না তখন আল্লাহ তালা বলে তার দোয়া কবুল করতে আমরা আসলে বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিন আল্লাহ আফিয়া কিন্তু যখন কোন বান্দাকে আল্লাহ বিপদ আপদে ফেলে পরীক্ষা করেন তখন কিন্তু আলহীন যেভাবে সবর করেছেন আর বলেছেন আমি দোয়া করব কন্টিনিউ করব আমার বিভদকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা যে ফায়সলাই করবেন সেই ফয়েসেলাই কে আমি মেনে নিব এটা হলো ইমানের অন্যতম শর্ত এই স্পিরিট ছাড়া ইমান অপূর্ণাঙ্গ থেকে যায় ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমি এত দোয়া করলাম হারি এত তাহাজ পড়লাম হাই এত সুন্দর ফলতা রাখলাম কিন্তু যা সেছিলাম তার উল্টা হয়ে গেল আমার দোয়া মনে হয় কবুল হলো না এই ধরনের দুর্বলতা এটা ভালো ইমানদারির পরিচয় নয় বরঞ্চ সালে সালহীনের মতো অবস্থায় সকল অবস্থায় আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদকে মুক্ত করুন মুক্ত রাখুন হেফাজত করুন আর আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষায় পড়ে ফেলে যেন উদ্ধার করেন আর আল্লাহ তালা যেন আমাদের সবর দান করেন